ইবনু আব্বাস রদিলাহতালন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলসালাম হামজার মেয়ে সম্পর্কে বলেছেন সে আমার জন্য হালাল নয় কেননা বংশ কারণে যা হারাম হয় দুধ পানের সম্পর্কের কারণেও তা হারাম হয় আর সে আমার দুধ ভাইয়ের মেয়ে